الن أَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُحِ وََّبينَ م بَع وَأَ حَن إ عبَضَهمَ وَإسماعين وَصْحاقَ وَيَعقُوبَ وَ الأسبطِ وَعس وَأَوبَ وَيونُوس وَيون وَآتَنَا دودَ زَبور وَرُسُولًا قَدَ قَ صصنهُ معَلَْكَ مِنْ قَبل وَرسُول أن قُصُصُهُم لَك وَنْكََّمَ اللهَّ ستَكمَا رسُلَّ بَنشرينَ وَمُذِرين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 আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস মুশ্রিকরা ইব্রাহিম সাথে তর্কে হেরে গেল ইব্রাহিম আলহামের অকট্য যুক্তির সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হলো, কিন্তু যখনই কুফাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয় তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায় গায়ের জোরে জোর করে তারা জিততে চায় আর কোন আদর্শগত যুদ্ধ নয় এবার সত্যিকারের যুদ্ধ শক্তি প্রয়োগ করা একই কৌশল আমরা দেখতে পাই আল্লাহ রসুল্লাহলামের সময়কার কুফার রাও এই কাজ করত শুরুর দিকে তারা আল্লাহ রসুলামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মৌখিক তর্কে লিপ্ত হত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 যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো সুতরাং তাদের এই বক্তব্য এটা ছিল তাদের পরাজয়ের স্বীকারোক্তি যখন কাফেররা বলল তাকে পুরিয়ে ফেল এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলহামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল তাপসির এসেছে তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে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 তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আল্লাহ সুহামতাল্লাহ তার প্রিয় বান্ধাদের জন্য যে কোনো কিছুকে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ সুমাহতাল্লাহ ইউসেব নেনুন আলাহিস্লামের জন্য সূর্যকে আকাশে স্থির করে দিয়েছিলেন মুস আল্লাহিস্লামের জন্য আল্লাহ সুমতাল্লাহ সমুদ্রকে দিখণ্ডিত করে দিয়েছেন ইসা আলাহিসাল্সলামের হাতের ছোঁয়ায় আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত রোগকে সারিয়ে দিতেন এভাবে আমরা দেখতে পাই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আলাহ সুমাহতাল্লাহ মোহাম্মদ সাল্লাহামের জন্য এবং আল্লাহ সুবাহতাল্লাহ আগুনকে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শীতল এবং প্রশান্তিতে আগ বানিয়ে দিয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের জন্য যা ইচ্ছা সেটা করতে সক্ষম আমাদের আমাদেরকে উপর বিশ্বাস করতে হবে তা করতে হবে ভরসা করতে হবে আমাদেরকে ভরসা করতে হবে যে আলো সুমতা আমাদেরকে বিজয় প্রদান করবেন যদি আমরা আল্লাহ সুহামতাল্লাহর আদেশ নিষেধকে মেনে চলি আল্লাহামতাল্লাহর হুকুম মেনে চলি আল্লাহামতাল যদি আমাদের সাথে থাকেন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 ইব্রাহিম আল সাল্লাম দোয়া করেছিলেন হাসবুন আল্লাহ অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্য সম্পাদনকারী ইব্রাহিম আলু সাল্লাম বলছেন আমার আর কারো সাহায্যের দরকার নেই একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্যনির্বাহক আল্লাহ ব্যতীত আমার কাউকে দরকার নেই পুখরীতে এসেছে ইবেন আব্বাস সাইদমা তিনি বর্ণনা করেছেন হাসবুন আল্লাহ ওয়ানি ইম আল ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলহ যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি বলেছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাও ওই একই কথা বলেছিলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছিল এই বলে যে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 আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহী তিনি শ্রেষ্ঠ যখন রাসুল্সাল্লাহামকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হচ্ছিল শত্রুরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে জমায়ত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করুন আল্লাহ সুহামতাল্লাহ কি বললেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন ফজাদ আহম ইমান এটা তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল বৃদ্ধি করে দিল আল্লাহ সুবাহ ইব্রাহিম আল্লাহলামের সেই মুশ্রিক জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আল্লাহামকে ক্ষতিগ্রস্ত করতে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 তার বিতর্কের প্রতিপক্ষ হতে পারে সে দুনিয়ার একজন ক্ষমতাশালী বাদশাহ কিন্তু বুদ্ধির দিক থেকে সে অত্যন্ত নিম্ন প্রকৃতির ইব্রাহিম আল্লাম জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এই অর্থে কখনোই এই ধরনের সংকীর্ণ এবং হাস্যকর অর্থে জীবন দেওয়া বা মৃত্যু দেওয়াকে বুঝাননি ইব্রাহিম আল ইসলাম জীবন দেওয়া বলতে বুঝিয়েছেন দুনিয়াতে বিদ্যমান প্রত্যেকটি প্রাণীর মধ্যে আলোচনার যে জীবন দিয়েছেন এবং তাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অসংখ্য প্রাণী জীবন লাভ করছে এই অকিক বিষয় এই ক্ষমতা এটা একমাত্র আল্লাহ সহমতা আল্লাহর জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আলু সাল্লাম এই বিষয়টিকে বুঝিয়েছেন কিন্তু নমরুদ যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল ইব্রাহিম আলহ্লাম সেই যুক্তিকে খণ্ডন করার কোন প্রয়োজনীয়তা অনুভব করলেন না কারণ আমরা জানি যখন বিতর্ক হয় বিতর্কে প্রতিপক্ষ সবসময় আপনাকে চাইবে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে অবতারণা করে আপনাকে ফাঁদে ফেলতে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 তুমি যে সেই লোকটিকে দেখনি যে তার পালন করতার ব্যাপারে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 ইব্রাহিম আলাহ সাল্লাম এমন একটা চুক্তি উপস্থাপন করলেন যার কোনো পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা নমরুদের ছিল না জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমা নিয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল এই বিষয় নিয়ে ইব্রাহিম আলসালামের কখনোই দুর্বলতা ছিল না যিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহ একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে কোন একটা বিষয়ে নিজের চোখে স্বতক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে আমরা বলি অর্থাৎ কোনো কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস এটা ইব্রাহিম আলাসলামের ছিল কিন্তু তিনি চাইলেন আইন উলিয়াক অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরও দৃঢ় বিশ্বাস অর্জন করতে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 আল্লাহ সহ্লাহ বলছেন আর স্মরণ করো ইব্রাহিম বললেন আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করোহামতাল ইব্রাহিম আলাহাম বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই জন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাহামকে চারটি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহমতাল্লাহর আদেশ অনুসারে ইব্রাহিম আলাহাম সেই পাখিগুলোকে জবাই করলেন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 আল্লাহ সুহামতালার ইচ্ছায় চারটি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসল আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে এই ঘটনাটি সম্পর্কে বলছেন 129. قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم اجعل على كل جبل منهن جزءا ثم سعيا واعلم أن الله عزيز حكيم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 তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাকালী অব্রাহিম একেবারে তরুণ বয়স থেকে আল্লাহদের দিকে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেছেন তিনি তার নিজের পিতাকে মূর্তি পূজা ত্যাগ করে তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছেন তার নিজের জাতিকে তিনি আহ্বান করেছেন এমনকি এমন একটি বিশেষ পদ্ধতিতে তার জাতির সামনে মূর্তিগুলোর অসলতাকে তুলে ধরেছেন তারা নিজেরাও স্বীকার করে নিয়েছিল যে এই মূর্তিগুলো আসলে কোন উপকারী করতে সক্ষম নয় এরা কখনোই আমাদের রব হতে পারে না কিন্তু এরপরও এমনকি ইব্রাহিম আল্লাম আগুন থেকে অলৌকিকভাবে কিভাবে বের হয়ে আসলেন আল্লাহ সুম্মতাল্লাহ তাকে রক্ষা করলেন এই অলৌকিক দৃশ্য দেখার পরও ইব্রাহিম আলহ সাল্লামের জাতির কেউই তার সেই আহ্বানের সাড়া দেয়নি শুধুমাত্র একজন ব্যতীত তিনি হচ্ছেন তার ভাতিজা বা ভাতুস্পুত্র লুত আলাহ ইসলাম শুধুমাত্র তিনি ইব্রাহিম আসসালামের আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর পরিমাণ আনলেন আল্লাহ বলেন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 একেবারে কেন্দ্রবিন্দু আর শামের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে পবিত্র স্থানটি হচ্ছে জেরুজাল পাইতুল মাকদিস ইব্রাহিম আল্লাম সেদিকে প্রতিমধ্যে ইব্রাহিম আলাহাম যখন আজ শামের ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন হারান নামে একটি স্থান তিনি অতিক্রম করছিলেন হারানের মানুষরা তারাও মুসজিদ ছিল তবে তারা মূর্তি পূজা করত না তারা আকাশের নক্ষত্রে পূজা করত আর পূজা করত এবং তাদের এই ধর্মে আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ছিল না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 তারকা দেখতে পেল এবং বলল এটি আমার রব সবার সামনে শ্রী হার সামনে ইব্রাহিম আলু সাল্লাম বললেন এটাই হচ্ছে আমার রব কিছুক্ষণের মধ্যে শুক্রগ্রহ অস্ত গেল গ্রহটিও অদৃশ্য হয়ে গেল ইব্রাহিম আলু সাল্লাম তখন বললেন যা অস্ত যায় আমি তো সেটাকে পছন্দ করি না তারা যেভাবে বিভিন্ন রকমের নক্ষত্রকে নিজেদের রব হিসেবে বেছে নিত ইব্রাহিম আলু সাল্লাম ঠিক একইভাবে শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সেটা তার হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু যখন এই গ্রহটি অন্যান্য নক্ষত্রের মধ্যে হারিয়ে গেল বা অস্ত গেল ইব্রাহিম বললেন যেটা অস্ত যায় সেটাকে আমি আমার রব হিসেবে পছন্দ করতে পারি না পরবর্তীতে তিনি দেখলেন চাঁদকে চাঁদ যে কোনো থেকেও বেশি উজ্জ্বল এবং অনেক বেশি আলো দিচ্ছে ইব্রাহিম আসসালাম চাঁদকে তার রব হিসেবে বেছে নিলেন এবং বললেন এটাই আমার রব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 কিন্তু যখন তা অস্ত গেল তখন তিনি বললেন আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে তা আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব চন্দ্র যখন অস্ত গেল তখন ইব্রাহিম আলু সূর্যকে দেখলেন উদিত হতে ইব্রাহিম আলু সাল্লাম বেফেছিলেন হারান্দা বাসিন্দাদের সাথে রাতেরবেলা সকালবেলা সূর্য উঠছে ইব্রাহিম আলু সাল্লাম সেই সূর্যকে অত্যন্ত উজ্জ্বল হয়ে উদিত হতে দেখলেন তখন বললেন ফল অশম সিটং কল হি হজ ফল ফলি ই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 এটা কখনোই সম্ভব নয় কেননা আলসু মহামতাল্লাহ প্রত্যেক মানুষকে ইসলামী স্বভাব এবং ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন ইসলামী ফিতরাতকে দিয়ে মানুষকে আলসু মহামতাল্লাহ দুনিয়াতে পাঠিয়ে থাকেন কাজেই সেখানে এটা কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহর একজন রাসুল তিনি পথপ্রুষ্ট হবেন এমনকি তিনি চাঁদ গ্রহ নক্ষত্রের পূজা শুরু করে দেবেন সত্য কি তিনি সেটা জানবেন না ব্রাহিম আলহ সাল্লাম আলোচ্য গল্পে হারানে অবস্থানকালে সত্যের সন্ধানে ছিলেন এই দাবিটি সঠিক নয় এটা ভুল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 হারে তিনি সত্যের সন্ধান করেননি এবং এছাড়াও আরও বলেছেন কুরআনের আয়াতটি যেটা এখন আপনাদের সামনে আমি শোনাচ্ছি সেটা হাররানের বাসিন্দাদের ঘটনার আগেই আলাহ সু মহাম্মতআ বর্ণনা করেছেন এবং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আসাল্লামকে হাররানের সেই ঘটনার আগেই আল্লাহ সুহাম্মাল্লাহ হকের পদ দেখিয়েছিলেন এবং আল্লাহ সুহাম্মাল্লাহ সেই আয়াতে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 এবং এ আয়তের মাধ্যমে আল্লাহামতাল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম আলাহ সাল্লামকে আসমান এবং জমিনের এমন বিষয়গুলো দেখিয়েছেন যাতে করে তিনি দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে যান অর্থাৎ আলাহ সুহামতাল্লাহ সাইদান ইব্রাহিম আলাহ সাল্লামকে আসমাল এবং জমিনের এমন কিছু জ্ঞান দান করেছেন এমন কিছু বিষয়কে উন্মোচিত করে দেখিয়েছেন যেগুলো সাধারণ মানুষের কাছে করা হয়নি এবং এই বিশেষ ইলম এর মাধ্যমে ইব্রাহিম আলাহ সাল্লাম মু কিন বা যার ইয়াকিন রয়েছে সেই পর্যায়ে উন্নীত হয়েছিলেন রাজ্যে এত আমরা কখনোই বলতে পারি না যে ইব্রাহিম আলু সাল্লাম চাঁদ সূর্য বা নক্ষত্রের পূজা করেছেন বা তিনি সেই সময় হকের সন্ধান করছিলেন এগুলো সঠিক তথ্য নয় নবীরা কিভাবে তার জাতিদের সামনে তাওহিত করেছেন এবং তার জাতিরা তাদের নবীদের সাথে কি ধরনের আচরণ করেছে সেই ঘটনাগুলো এবং এমকি তাদের বক্তব্যগুলোকে আলাস কোরআনে সংরক্ষণ করেছেন তবে ইব্রাহিম আলু সাল্লামের ক্ষেত্রে আলহাম্মতাল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা একমাত্র ইব্রাহিম আলু সাল্লামের জন্যই আলোসম্মতাল্লাহ নির্দিষ্ট করেছেন অন্য কোন নবীর ক্ষেত্রে আলো সমা ব্যবহার করেননি এই শব্দটি হচ্ছে ওয়াহাদ জাহু এই শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা যুক্তির ইব্রাহিম আল্লাম অবিরাম কন্টিনিউয়াস মানুষের সাথে ইসলাম নিয়ে বাদানুবাদ করেছেন বিতর্ক করেছেন যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তিনি তার নিজের পিতার সাথে ইব্রাহিম আলসালাম নিজের পিতার সাথে বিতর্ক করেছেন তারা নিজের জাতির সাথে বিতর্ক করেছেন এবং অত্যাচারী বাদশাহ নমরুদের সাথে বিতর্ক করেছেন এমনকি তিনি হারানের বাসিন্দাদের সামনেও যুক্তি প্রমাণের সাহায্যে বাদানুবাদ করেছেন আল্লাহ মাতা আল্লাহ এই বিষয়টি সম্পর্কে কুরআনে বলছেন شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشرفتم ولا تخافون أنكم أشرفتم, أنكم أشرفتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون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 আর কেমন করে আমি ভয় করতে পারবো তাদেরকে যাদের তোমরা শরিক করছ অথচ তোমরা ভয় করছো না যখন তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছ যার জন্য তোমাদের কাছে কোনো সনদ নেই যার জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ পাঠাননি সুতরাং এই দুই দলের মধ্যে কারা নিরাপত্তা সম্পর্কে বেশি হকদার যদি তোমরা সত্যিই চেনে থাকো ইব্রাহিম আলসালাম যখন তার নিজের জাতির বিরুদ্ধে একা লড়াই করছেন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 আল্লাহ রয়েছেন আমার সাথে তোমাদের কোন সাহায্যকারী নেই ইব্রাহিম আলহামের এই বক্তব্যের সমর্থনে আল্লাহ সহামতাল্লাহ কুরানে বলছেন যারা ইমান আনে এবং নিজেদের ইমানকে শির্কের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই তো নিরাপত্তা এবং তারাই তো আল্লাহ সুহামতা ইমানদার বান্দাদের শান্তি এবং তিনি এই ক্ষমতা দিয়েছিলেন ইব্রাহিম যে তিনি তার সম্পূর্ণ জাতির বিরুদ্ধে বিতর্ক করবেন যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন আল্লাহ সুহামতা ইব্রাহিমকে দৃঢ়তা দান করেছেন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 रेईन ड्रफ्स मीडिया अन्न्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर www.raindropsmedia.org डब्ल्यू डब्ल्यू डट रेईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्लिव्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट